করেছে আল আমিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র তফসেরুল করান মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মহাজ্জা সভাপতি জিজ্ঞুম হাজরাত ওলামা এখরাম সম্মানিত মুরব্বীগণ দিন দরদি মুসলমান ভাইয়েরা আরবি ভাষা একটা প্রবাদ আছে অনেকে এটাকে হাদিস বললেও এটা হাদিস নয় মজুয়াতের ভিতরে ওলামাই কাম এটাকে অন্তর্ভুক্ত করেছেন তবে সোনালী অক্ষরে লিখে রাখার মত একটা কথা सम्बल भमान स्वदेश प्रेम इमान अंग जत रसुल्ला पक मानव जर हेदायतर प्रेरण कर प्रत्येके देशवास जीवन काटिए नबी एवं रसुल नई जिन्हें मानुष के फेले त्यागर पहाड़े भरे चले गए জঙ্গলের ভিতরে গেছেন দেশের মানুষের খোঁজ খবর নেন নাই তাদের ভিতরে ছেড়ে তাদের ফেলে অন্য জায়গায় চলিয়েছেন এরকম একজন নবীর নাম পাওয়া যাবে না একেবারে তারিখুল যে কিতাবগুলো আছে ওগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই দেশের মানুষের সাথে তারা জীবন কাটিয়েছেন কি। बनी इजराइल बहु मानूष तर नबीर के कतल पर्त कर नबी दे वारिश हिसाब सेलमिक राम डेढ़ हजार बस जनगण्स कौमर आम दुख बेदना हासि कान्ना तरह सीरतुल मुस्तिम पदे धावित कर জনগণের সাথে বছর ধরে আছেন কেমন পর্যন্ত দেশের প্রতি মোহাম্বত নাই মাতৃভূমির প্রতি পিতৃভূমির প্রতি মুবারক সরজমিনের প্রতি আমি যে দেশে জন্ম লাভ করেছি बड़ी जेदेश मानसार कथा जे देशफन हस्ते वन य स्वदेश बनी पृथ्वी कदि आल्ला नाम बोल वाला अंशा जुकी আদত্তা মিল্লু আউতায় জাপানিও যদি কোন এলাকায় কালালের তদ্বিনের মিনারে থেকে আজান্দিত হয় ইসলামী হাকাম পালন করতে কোনো বাধা আসে এটাও মিল্লুবী আওতায় এটা আমার বতনের অংশ এবং সমস্ত নবী তারা স্বদেশবাসীর আল্লাহ করেছেন আল্লাহ আমার জবানের লক্ষণ থান দূর করে দাওক ই আমার কথা মানুষ শুনতে পারে অর্থাৎ তালিমের সাথে যারা আছেন এমন কোন নবী র ছিলেন আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহম্বর বলে আমি আরবের লোক আই এম মোস্ট ইল আমার সাহিত্যে আমি পারঙ্গম এজন্য হাদিসের আবার পর্যালোচনা করলে দেখা যাবে আবার ছোট সমুদ্র দরিয়া বকুজা হাদিসের আবার ছোট মা না দরমা অর্থের ভিতরে অর্থ মিনিং মিনিং উইদিন দি মিনিং অর্থের ভিতরে অর্থ কত তো হাত কত তো শ্রীহাত কত কি হাত ড্রপ অফিন্দু বা শব্দ কম কিন্তু ব্যাখ্যা বেশি এটাই নবী করিম সাল্লাহ আলাইসালামের বাসার তাৎপর্য পাণ্ডিত্যপূর্ণ তাৎপর্য আলহামদুলিল্লাহ আমরা যে বাংলাদেশে বাস করি যে বাংলায় আমরা কথা বলি এটা পৃথিবীর চট্টগ্রামের বাসা কুমিল্লা নোয়াখালীর বাসা বরিশালের বাসা সিলেটের বাসা পার্বত্য চট্টগ্রামের মারমা চাকমার বাসা ডাইলেক্ট এরকম আছে তিন হাজার মোট ল্যাঙ্গুয়েজ আছে বাংলা ভাষার স্থান সাত নম্বরে আলহামদুলিল্লাহ সাত নম্বর আমি যে ভাষায় কথা বলি প্রমিত বাংলা এটা আমার দেশের ভাষা এটা দাওয়াতের ভাষা এই ভাষা আমার নিজের দেশে বাস করে বাসা জানলাম না এখানে গৌরব নাই এখানে জেহালত কাজ করে হিন্দুস্তানের ওলোমা একরাম পাকিস্তানের ওলামাইকরাম উর্দু ভাষাকে এমন ভাবে গ্রহণ করেছেন উর্দু এখন আর কৃষণ চন্দ্রের বাসা নাই উর্দু এখন সাদাত হাসান মান্টুর বাসা নাই উর্দু এখন উর্দু এখন হজরত আল্লাহ হাকিম এখন আবুল হাসান হোসেন আহমদ মদিনী রাহমতুল্লাহ বাসা উর্দু আকাবারে দেওয়ার বাসা তার ভাষার উপর পারঙ্গমতা সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশেও বহু ওলামাইরাম বাসাকে আয়ত্ত করেছেন থেকে রহমানি পায়গাম ফজুলি সাহেবের মাদ্রাসা থেকে আরেকটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন মাদারে আরেবিয়া থেকে খুব উন্নত নিবেদিত প্রাণ লেখকদের সমন্বয়ে উন্নত জার্নাল বেরোচ্ছে আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে সাড়ে তিনশো বছর বাংলা উচ্চারণ করা যায় নাই মুসলমানরা সেন বংশ পাল বংশ সাড়ে তিনশো বছর বাংলা উচ্চারণ করা ছিল পাপ ডক্টর দিনেশ চন্দ্র সেন বলেন ওয়ান হু রিস রামায়ণ এন্ড মহাভারত ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়ে সেন বলেন এমন এক জামানা ছিল বাংলায় বাংলায় অনুবাদ করা রামায়ণ বাংলায় কোন হিন্দু বাংলার বুকে তেলাবাদ করে উচ্চারণ করে তাকে রৌরভ দুজক হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী একটা দুজকের নাম রৌরভ তাকে রৌরভ দুজকে নিক্ষেপ করা হবে এই বাংলার মুসলমান শাসক হুসেন শাহ হুসেন শাহ বাংলাকে উন্নত করেছেন বাংলাকে বুক করেছেন বাংলা ভাষা বিস্তারের জন্য তিনি রাষ্ট্র উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলা এখন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের ভাষা এ বাংলা নিয়ে আমরা গৌরব করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ বাংলায় মারেফ কোরআন তর্জমা হয়েছে তফসিরে মাহি তর্জমা হয়েছে মলফুজি তর্জমা হয়েছে বাংলায় चट्ट आगेट नी बर चट्ट मोन सिंह पहाड़ी एलकाशिया एक लक्ष पंद्रह हजार शब्द चलते मैं भाषा मातृभाषा क्या त्याग ओलमाय कार भलिदे पता का। प्रतीक सबुज लाल सूर्य खुशित पता আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছরের ভিতরে কোন মূল ধারার আলেম এই বাংলাদেশ নামক সার্বৌম দেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র কোন বিশ্বাসঘাতকতা করেছেন এই রকম কোন নজির বাংলার ইতিহাসে নাইনাফ থেকে দিনাজপুর পর্যন্ত চল্লিশ বছরের ইতিহাস খুঁজলে দেশের মূল ধারার কোন আলেম দেশের বিরুদ্ধে सार्वभमत स्वाधीनतारक्रांतर नौनाम जड़ी नोलोटी मानुषी भाग मानु मुसलमान मुसलमान नेतर नाम ओलामा মুফতি ওরাফা এদের নাম এই দেশের কোন আইন যদি তৈরি করতে হয়। এদেশের সংবিধান যদি নাড়াচাড়া করতে হয় ওলামা একে আমাদের মতামত নিয়ে করতে হবে যেহেতু আমরা এদেশের নাগরিক এদেশে আমরা ট্যাক্স দিই এদেশের মাটিতে আমাদের জন্ম এদেশের বাসায় আমরা কথা বলি मल्लासा नहीं मानुष न बोलान পশুর সমতুল্য সে দু পা থাকলেও আসলে চার পাশ্বনবী পবিত্র মক্কা শরীফি আল্লাহ রসুলের মৌলত জায় মেলায়ক্কা নগরী মক্কা তো মক্কার মক্কা শহরে গাছ নাই পালা নাই নদী নাই নালা নাই বিমানবন্দর নাই সবুজের ছায়া নাই বালুচর নাই তারপর আল্লাহ রসুলের মৌলত জায় এ হজরতের জন্মভূমি প্রচার করতে গিয়ে বাধা পেয়েছেন ওঠের নারী বুড়ি হজরতের মাথার উপরে গামসা দিয়ে পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ চেয়েছে। আল্লাহর হুকুম আল্লাহ রসুল সাল্লাই মক্কা ত্যাগ করে মদিনা শরীফ চলে গেলেন হিজরত করলেন তারিখের কিভাবে আছে যখন রাতের বেলা চলে যাচ্ছেন আমার দেশে নাম এটাই আমার দেশ পাহাড় হোক গাছপালা না থাকুক মৌসুমী বায়ু না থাকুক নাচিশী দুষ্টমন্ডল না হোক এটাই আমার দেশ চোখের পানিতে এটার নাম স্বদেশ প্রেম হুজুর আকরাম সাল্লাই মানে আমি আমরা ও হুক আমাদের ভালোবাসি এই দেশ আমার এদেশের পাহাড় এদেশের সমুদ্রে তরঙ্গমালা এদেশের মেঘমালা এদেশের বালুচর এদেশের কাঁশবন আমার দেশ এক সময় মাদ্রাসায় সরকারি দেশে কলেজে একটা প্রবন্ধ পড়ানো হতো সৈয়দ মুস্তাবা আলীর সৈয়দ মোস্তাবা কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন বাঙালি শীতকাল এবং উইন্টার ভ্যাকেশন शीतर बंदमत कर बंद अफगानी आब्दुर रहमान प्रफेर सहब के बार विश्विद्यालय तो बंद चलू नाई आब्दुर रमान अफगानिस्तान पंजशीर अथबा पंच সব বরফ মনে হয় যেন পুরা দেশের উপর পাউরুটি সাদা পাউরুটি বিষিয়ে দিয়েছে আমার ঘরের জানালায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে যদি আপনি সকালবেলা বেলা নিঃশ্বাস নেন পুলিশের শেষ সীমানা পর্যন্ত হয়ে যাবে বালি নাই কাদা নাই আবর্জনা নাই ধোয়া নাই এরকম এত ঠান্ডা তো আমার সহ্য হয় না এখন পুকুর পানি গাছপালা সব যদি বরফ হয়ে যায় তাহলে তো চলাফরা করাও মুশকিল আব্দুর রহমান বলেন এই ঠান্ডার ভিতরে গড়ের ভিতরে বার্কস জ্বালায় হিটার জ্বালায় सकाल गर होते होते ही रास्ता घाट पर आंगूर खो अखरोना गरमेसर सैयद मुस्तफा भाई जो कथा बोलो ठंडार भर नड़ाचरा करते विश्वविद्यालय अब्दुर रहमान राग करा गाँव नाम ये अपन पसंद हक ना हक হাস্তবতান এটাই আমার দেশ মোস্তফা আলী বলেন আমি অবাক হয়ে গেলাম আফগানি এই অশিক্ষিত মানুষের স্বদেশ প্রেম দেখে আমার জাগ্রত হল এই জন্য আজকে আফগানিস্তান এমন দেশপ্রেমিক জনগণ আফগানের আবদুল গফার চৌধুরী বলছেন অতি শীঘ্রই আফগানিস্তানের মাটি থেকে আমেরিকা এবং নেটো বাহিনীকে ভিয়েতনামের চাইতোয়ারা মারাত্মক পরাজয় বরণ করে বিশপ্রেমের কারণে কি কথা আগর আফগানি ওপর কুহে গম টুটা হে তু কে গম আফগান জনগণের উপর যে দুঃখের পাহাড় ভাঙে তারপরে কোন দুঃখ নাই কে জিগর সাহার পায়দা বুকের তাজা রক্ত দিলে নুতন প্রবাদ সূচিত হয় বাংলাদেশের মুসলমানদের হাদিসের আসমাত ইজ্জত রক্ষার জন্য ফোনের জিগর ঢেলে দিতে তারা প্রস্তুত আছেন ইনশাল সম্মানিত হাজরিন দেশপ্রেম जनगण्बत राष्ट्रन सरकार अक्रम सल्लम जत बार जिब्राइल প্রতিবেশীর সাথে আমি হয়তো এখান থেকে দিনাজপুর সেবা করতে পারবো না কিন্তু আমার পাশের গরিঠ তো পারে আসুন আমরা নিজেরা বদলাই নিজরা বদলে যাই আমাদের আখলা বদলাই সুন্নতের সুলের আলোকে কবি বলেন লোক আতে গে কা আমরা স্বাধীন হয়েছি চল্লিশ বছর চল্লিশ মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই বিশ্ব ব্যাংক সাহায্য না দিলে আমাদের উন্নয়ন বন্ধ উন্নয়ন বন্ধ ফলে তাদের কথা আমাদের শুনতে হয় তাদের কথা অনেক সময় ধর্মের উপর হাত পড়ে হাত পড়ে আমাদের আমাদের পরে বহুদের স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম আমরা কেন পারলাম না আমরা কেন পারি নাই চল্লিশ বছর আমাদের বয়স স্বাধীনতার বয়স পৃথিবীর স্বাধীন সর্বম দেশ আলাদা পতাকা আছে আমাদের আলাদা বাসা আছে আলাদা ঐতিহ্য আছে আমরা মাথা করে দাঁড়াতে পারি নাই আমাদের পায়ের তলে আল্লাহ আল্লাপ অপুরন্ত সম্পদ দিয়েছেন প্রচুর গ্যাস কয়লা আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা বার্মার পাশে থাইল্যান্ড আমাদের মাটির তলে যত সম্পদ এগুলো আল্লাহর দাবা মিনারেলজ সম্পদ এগুলো তোলার জন্য এক্সপ্লোরেশন করার জন্য আমাদের কোন তোলে একশো মান তারা বুক করে কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দুই পর্যন্ত বাপেক্স একটা প্রতিষ্ঠান আছে আমরা বাপেক্সকে ক্যাপেবল করতে পারি নাই লোকবল দিই সাইনটিফিক অ্যাপারেটাস দিয়ে যন্ত্রপাতি দিয়ে সক্ষম করতে পারি নাই ফলে আমরা গ্যাস তোলার জন্য কয়লা তোলার জন্য তেল তোলার জন্য চুক্তি করি সাম্রাজ্যবাদী কোম্পানি অক্সিডেন্টাল তিন ব্যাগ দুই তারা নিয়ে যায় একবার আমাদের দেয় ফলে আসে আজকে কক্সবাজারে গ্যাস যায় নাই দিনাজপুর রংপুরে গ্যাস যায় নাই राजशाह चल्लिस गई चल्लिश गिस्कार गैस तोला जाए চারশো মিলিয়ন গণফুট গ্যাস পাব আমরা বাংলাদেশের মাটির তোলে তিন হাজার পাঁচশো চল্লিশ মিলিয়ন টন কয়লা আছে এই কয়লা কয়লাগুলো তুলতে পারলে ৫০ বছরের জন্য গ্যাস মজুদ থাকবে আমাদের এখানে পঞ্চাশ বছর গ্যাস মজুদ থাকবে আমরা তুলতে পারি নাই चल्लिस बसर पर्तंत्र पद्धति मेन दिए खनन पद्धति समाधान विदेशी कम्बानी चुक्ति क्यों चुक्ति कर डाल मेकोच कल है क्यों कर তারা কাজ পায় আমার দেশের সম্পদ গরিব রয়ে গেলাম চিরকাল চিরকাল গরিব রয়ে গেলাম আমাদের খতিয়ে দেখতে হবে কেন নিজের দেশের ইঞ্জিনিয়ারদেরকে আমরা প্রযুক্তি দিয়ে সক্ষম করি না বাইরের এজেন্সি তারা কেন দি এগুলো হতে সাম্রাজ্যবাদী খেলা আমাদের গরিব রেখে দেওয়া চিরকাল দেশপ্রেমিক জনগণ উদ্বুদ্ধ হয়ে বলি আমরা তুলি আমাদের কোন কয়লার খনি আমরা বিদেশি কোম্পানির কাছে ইজেরা দেব না আমাদের দশ বছর লাগুক বিদ্যুৎ লোডশেডিং চলুক আমরা নিজেদের প্রযুক্তি দিয়ে নিজেরা তুলবো সাংঘ গ্যাস ফিল্ডে যে গ্যাস উঠে বাখ্রাবাদ যেখানে গ্যাস উঠে হরিপুরে যে গ্যাস উঠে তিন প্যাগে দুই তারা নিয়ে যায় আমাদেরকে অল্প দেয় যারা এই ডিলগুলো করে তারা পার্সেন্টেজ পায় বিদেশে ডলারে তাদের কেনা বেচা হয় চল্লিশ বছরও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না এবং মেক্সিকো মধ্য আমেরিকাটা দেশের নাম মেক্সিকো দক্ষিণ আমেরিকা আমেরিকাটা দেশের নাম ব্রাজিল মেক্সিকো আর্জেন্টিনা এই সমস্ত দেশে नूतन प्रजुक्ति विज्ञान व्यवहार कर समस्त कला तुम इंड्री जाते उद्बुध हो, हो तुली को साम्राज्यवदी शक्ति गैस फिल्ड अएल फिल्ड कयलार इजारा देव ना तो সম্মানিত ইঞ্চি ভূমি পাহারা দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার এবং আমি আমার কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে বলি এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব এদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাহারাদার ওলামায়ে ক্যারাম দেশের বিরুদ্ধে তাদের কোন চক্রান্ত নেই হয় বন্ধ হলে কলেজ হয় মাদ্রাসার ভিতরে কোন সন্ত্রাস নাই সন্ত্রাস নাই সন্ত্রাসী নাই ওলোয় এখানে সাথে কোনো সম্পর্ক নাই বড় বড় ক্রিজ দা পত্রিকায় ছবি দিতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে জনগণ নিয়ে ওলামাই সে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাল হুজুর আকরাম সালামের জামানা একটা লাশাসলো মুদিরার মসজিদে বারান্দায় সাহেনে ছেলেরা গিয়ে বললো রসুল আপনাকে জানাজা নামাজ পড়াবেন না ফাই রুল ফাজ এই মানুষ এক নম্বর মুসলমান নয় তিন নম্বর মুসলমান ফিসকো ফিজুর মুলে কোথাহি আছে আপনি নামাজ পড়ালে জান্ন ছিলেন কড়া লোক ম্যান অফিট প্রিনোক হাদিসের বাসা যাদেরকে বলা হয় আল্লাহর বলেন আমার জামানার আগে বহু মানুষ ছিল এরকম যাদেরকে বলা হতো মহাদুল হামুন আল্লাহ অগ্রিম কথা তাদের কলিজের ভিতরে ঢালি দেন হজরত বলেন আমার জামানায় এরকম মানুষের নাম হজরত ওমর ইবনে বলেন আমার বাবা জীবনে যত সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সময়ে সঠিক তিনি জীবনে যত সিদ্ধান্ত সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এলহামের কারণে হজরত বলেন আল্লাহ রসুল্লাহ আপনি জানাজা নামাজ পড়বেন না তোমরা কেউ দেখেছ আমাকে হাজিরা দাও কালার ওই জন্য নাম এক মানুষ বললো হজরত আমি দেখেছি তাল আসো কি দেখেছো লোকটা এসে বললো আপনি এক সময় আমাদেরকে বলেছিলেন মদিনা রাষ্ট্র খালাফত ইসলামিয়ার কেন্দ্র রাষ্ট্রীয় দলিল প্রথম সংবিধান ডক্টর হামিদুল্লাহ বলেন আল্লাহ রসুল প্রথম সবাইকে নিয়ে যে লিখিত দলিল করেছিলেন ইয়ে দুনিয়া কি পেহিলি তাহমিনী দস্তুর দুনিয়ার লিখিত প্রথম সংবিধান এটাই প্রথম শেখ বাংলাও আছে ইতিহাসের প্রথম লিখিত সংবিধান আক্রমণ করতে পারে তোমরা সচেতন দেখো যে সমস্ত রাস্তা মদিনের দিকে ঢুকেছে সেখানে পাহাড়া বসাও পালাক্রমে ঘুমাও পালাক্রমে পাহারা দাও এই দেশে মতন আমাদের পাহাড়া দিতে হবে কারণ দুঃমনা দহল করে ফেললে মোদিনার মসজিদ শেষ মুসলমানদের ইত্যাদি লুট করে নিয়ে যাবে আপনার হুকুমের তামিল করে আমি দেখেছি এই আজকের মৃত ব্যক্তি হারাসিনাস মদিনার শহর মদিনার রাস্তা লাশ নিয়ে গেল নিজের পবিত্র হাতে লাশ রাখলেন মাটিতে এরপরে মাটি ঢাললেন মাটি দেওয়ার শ্যামাল রসুল বলেন আসা বুকা ননাকাল মৃত ব্যক্তিকে পাক খতাপ করে আল্লাহ রসুল খতাপ করে বলছেন তোমার বন্ধুরা মনে করছে তুমি এদেশের স্বাধীনতার প্রহরী আলহামদুলিল্লাহ হিন্দুস্তানোম ব্রিটিশ বিরোধী আন্দোলন করে জেল খেটেছেন হজরত শেখ হলিন মাহমুদুল হাসান হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ স্বাধীনতা সংগ্রামী মৌলা জামিনে মকবরা উপরে এলাকা আছে মকবরা এ হজরত জামিন শহীদ আমি তো ইতিহাসের ছাত্র আমি থমকে দাঁড়িয়েছি মুজাফরনগর জেলায় থমকে দাঁড়িয়েছি ও মা ঐতিহাসিক জামিন শহীদ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এখানে তার মত হয়েছে তার কবর আন্দামান দ্বীপপুঞ্জে মাটি হনন করলে দেওয়ার হাডি পাওয়া যাবে দেশের স্বাধীনতা বিরুদ্ধে পঞ্জাড়াই করার জন্য দেওবন্দে ওলোমাই কারামদের জুড়ি পৃথিবীর বুকে আর নাই কিছু সংখ্যক ওলমায় ক্যারাম আছেন যারা সবসময় সরকারের দালালি করেছে ওলোমায় কারাম জীবনে কোনোদিন দালালি করেন নাই সম্মানিত হাজরিনেমে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা এই দেশকে আরো শক্তিশালী করি আকাশে শকুনের আনাগোনা আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার জন্য আসুন শকুনকে তাড়িয়ে দিই সম্পদের প্রতি যাতে সেন দৃষ্টি দিতে না পারে সচেতনতাকে এবং এই দেশের কোন আইন কোন রায় কোরআন এবং বিরুদ্ধে করে রাস্তায় দাঁড়াবার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার একথার ভিতরে কোনো রাজনীতি নাই উই হ্যাভ নো কনসার্নিটিক্স বিশেষ কোন দলের পক্ষে আমরা নই বিশেষ কোন দলের বিরুদ্ধে আমরা নই we have no political agenda at all amader kono rajnotik karmoshuchi nai agenda nai ei kotar bitore alamin foundation cholonai ar karonai ei nazuk muhurte hatajarir madrasar shommanito mohtamin janoshine shaghol islam allama husain amat madani rahmatullahalay al hazrat मानुस नाई हाटाजारे मोहूर सर हमारा नाई आलुनसान पेटा तर बुनिया बुखे देखे बसि सालक जरा बेसि करते गलान जरा माथा उचुआर दाड़ा সরল প্রকৃতির একটা বাচ্চাও তাকে দুঃখে নিয়ে আরেক দিয়ে দিকে নিয়ে যেতে পারে মারপেস নাই সালাকি নাই সালাকলোকের স্থান ইতিহাস নাই এবং সাদা যারা সাদা মনের লোক ইতিহাসে বছর আল্লাহ পাক একজন ট্যাক্স আম स्वधीतारे पहाड़ी कलिजार भरे टेटा फतोआर्टे सुप्रीम शुरानी चलते विचारपति गोलाम रब्बानी विचारपति नजमुनारा सुलताना दिल सबधरण फतोआ निषिद्ध फौजदारी दंडविधि अनुजा शिपराध राये मुफ्ती तैयब মহান আবুল কালাম আজাদ সুপ্রিম কোর্টে আপিল শুনানি চলছে হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ইসলামিক ফাউন্ডেশনকে অর্ডার দিয়েছেন পাঁচজন বড় আল এম বড় মুফতির মতামত আমরা নেব ফতোয়া কি ফতোয়ার মর্যাদা কি ফতোয়ার প্রয়োগ কোথায় হাজারদের মাদ্রাসা থেকে চিঠি এসেছে ওলামা ইকারাম বসেছেন জফাকুল মাদ্রাসার কাছে চিঠি গেছে আমাদের দাবি হচ্ছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের উপর আমাদের আস্থা নাই পাঁচজন এমন মুফতি কোর্ট কোর্টের কাছে পাঠাতে হবে মতামত ইসলামিক ফাউন্ডেশন 100 জনের কাছ থেকে নিতে পারে 100 জনের কাছাই নিতে পারে কোন সকুমিয়া নান্ন বক্তব্য ইসলামে মোলাম আব্দুল মালিক সাহেবের মুফতি আব্দুল্লাহ সাহেবের ওই মাদ্রাসার ফটোয়া দিতে হবে লালবাগের ফটোয়া দিতে হবে কোন সকুমিয়া নান্নমিয়া টলুমিয়ার ফটোয়া দিলে হাইকোর্টে চলবে না সম্মানিত হাজরেন मानु की चिंता खबर तर पालसर खबर ती कर प्रत्याशा नामे ग्रामीण लाठी दिए बाड़ी मारे बोलते दुर्रा একটা মেয়েকে বাড়া দেয় বলতে এটাকে বন্ধ করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে ফতোয়ার অপব্যবহার বন্ধ করতে হবে ফতোয়া হচ্ছে শরীয়তের ব্যাখ্যা ইসলামী শরীয়তের ব্যাখ্যা দিবেন তফাক যাদের আছে তারা ব্যাখ্যা দিবেন আমি আপনি হুদুতিরাত গলা কাটো ফাঁসি দাও দরা মারো হাত কাটো এগুলো আমি আপনি করতে পারবো না এগুলোর দায়িত্ব একটা একথা স্পষ্ট হওয়া দরকার তবে ফতোয়া দেওয়ার ফটোয়া চা করার ফটোয়া অনুশীলন করার অধিকার একমাত্র মালা বুদ্ধামিনু কুদুরি সর হেদায় ফতোয়া তা খানিয়া এমনিতে আমি ফতোয়া যদি বন্ধ হয়ে যায় শরীরের মশলা বলবে কে কোর্ট বলবে না হুজুর বলবেন হুজুর আব্দুল সালাম সাহেব মুফতি জসিম সাহেব মুফতি নুরাহুর ওনারাই বলবেন মুফতি কাভায় সাহেব ওনারাই বলবেন এটা তো হাইকোর্টের কোন বিচারপতি বলতে পারেন না যদি যদি নশাইল পেশ আসবে সবগুলোর সমাধান দেবেন ওলামাই ইসলামের অবিচ্ছে হাদিসে কত ফতোয়া শব্দ নাই আমি অনুরোধ করি ডক্টর জহির কে আরো করতে হবে আল্লাহ ফতোয়া তো স্বয়ং ফতোয়ার কথা তো ওখানে আসে ফতোয়া বন্ধ হয়ে গেলে শরীয় কাটামোলাম বাদ দিয়ে কোলে মরজু কোলে মসলকে গায় গ্রহণ করা যায় ইমাম আবু হানিফার রাজে কোলকে বাদ দিয়ে প্রয়োজনে ওলামা এ কারামকে গায়ের কোলকে গ্রহণ করতে পারে এটা হচ্ছে আমি গত জুমাতে গত শুক্রবারে আমার দেশ পত্রিকা আমি প্রতিবাদ জানিয়েছি মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল এটা আল্লাহ বিধান আল্লাহ সেটা বাক করে দিয়েছেন সে বাগের উপর আর বাক করার অধিকার পৃথিবীর ইসলাম ধর্মে দেখ পায় নতুন আইন করে যদি সব সমান করে দেয় তাহলে আল্লাহর বাঘের উপরে আল্লাহর ইনসাফের উপরে আরেকজনের ইনসাফ হয়ে যাবে এটা দেশের ষোলো কোটি মুসলমান একদিনের জন্য মানবে না আমাদের দাবি হচ্ছে নারী উন্নয়ন তো ভয় পেলে কি হবে আল্লাহকে ভয় পেতে হবে ষোলো কোটি জনগণ তাদের হবে শুধু মতামতের কোথায় সিডু আইন পাস করলে এটা কোরআন উপর হাত পড়বে পৃথিবীর কোন মুসলমান আল্লাহর কালামের পরিবর্তন কোনদিন কামনা করে না আমাদের দাবি হচ্ছে এগুলো বাতিল করা হোক অলমায় কারামদের একটা কমিটি গঠন করে দিয়েছেন সে কমিটির রিপোর্টও গভর্নমেন্টের কাছে জমা আছে আমাদের দাবি হচ্ছে মুফতি নুরুদ্দিন সাহেবের যে রিভাইজ কমিটি ওটাকে অবিলম্বে কার্যকর করা হোক গভর্নমেন্ট ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা স্পষ্ট হয় নাই স্পষ্ট করে লিখতে হবে নতুন প্রণীত নাতি নারী নীতিমালা যদি পবিত্র কোন আয়াতের তাহলে সিদ্ধান্তই চূড়ান্ত বলে পরিগণিত হইবে এরকম তারা সংযোজন করতে হবে এটা আমাদের ইমানের দাবি আমাদের এর সাথে কোনো রাজনীতি নাই বিএনপি আমলে সরকার সাহস করে নাই তত্ত্বাবধায়ক সরকারে আমলেও সাহস করে নাই এই আমলে সেটা হতে যাচ্ছে আমাদের দাবি হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে আমাদের বিনীত আবেদন এদেশের মানুষ যাকে একশো বছর কিন্তু কোরআন বিধান বিধানের উপর হাত দিলে মুহূর্তের মধ্যে পুরো দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে এর চাইতে আমি আর কোন কঠিন শব্দ ব্যবহার করলাম না মুহূর্তের ভিতরে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমাদের এই মেসেজ করব। আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছান এদেশের জনগণ কোরআন পরিবর্তন হোক সেটা দিন চায় না হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এক হিন্দু মামলা দায়ের করে দিল কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় মুসরিক শব্দ আছে এগুলো আমাদেরকে বুঝানো হয়েছে আসমান থেকে অবতীর্ণ আল্লাহ কালাম আমি আদালতের বিচারপতি এখানে কলম বসাতে পারি না আমাদের দাবি হচ্ছে ফতোয়া নিয়ে হাইকোর্ট রুলিং যদি ইতিবাচক দেখ আমরা সেটা গ্রহণ নেতি নেতিবাচক দিলে হাজার হাজার মানুষের হুকুম না মেনলে যেতে হয় সম্মানিত হাজরেন আমাদের বক্তব্য কোন পলিটিক্যাল বক্তব্য নয় কোনো পলিটিক্যাল বক্তব্য নয় এবং দেশ সমৃদ্ধির পথে চলুক দেশ প্রতিদিন মূলত হোক সোনার বাংলায় পরিণত হোক সেটা যা আমাদের কামনা আমরা আমরা আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমাদের তেল নিয়ে আমরা নিজেরা চলবো কিন্তু আমরা যাতে গরিব থাকি সে ব্যবস্থা বারবারে করা হচ্ছে বারবার আমরা যাতে গরিব থেকে যাই মাইক্রো ক্রেডিটের নামে ক্ষুদ্র ঋণের নামে যেটা বাংলাদেশে চালু হয়েছে তিরিশ বছরের ভিতরে এই দেশটাকে দরিদ্রতা বিমোচন হয় নাই বরঞ্চ ক্ষুদ্র ঋণের মাধ্যমে জোবরা গ্রামের সুফিয়া বেগম আমরা যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই জোব্রা গ্রামে প্রথম সুফিয়া বেগম ওই বিশ্ববিদ্যালয় গেটে তিনি প্রথম ক্ষুদ্র ঋণ নিয়েছেন এই সুফিয়া বেগমের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় প্রতিদিন পত্রিকায় লিখেছে মিস্টার মিসেস হিলারি ক্লিন্টন বাংলাদেশে আসুন রাবিয়ার কবর দেখাতে নিয়ে যাব আপনাকে এ রাবা বেগম গ্রামীণ ব্যাংক থেকে সুদ নিয়ে কর্জ নিয়েছিল বেসারি অসুস্থ মানুষ কর্জ দিতে পারে নাই গ্রামীণ ব্যাংকের লোকেরা এসে বলল খুঁটির সাথে বেঁধে রাখবো এবং শাড়ি খুলে রাখবো তাকে থালাস করতে লাগলো লুকিয়ে গেল পরে বিষ পানে আত্মহত্যা করেছে রাবিয়া বেগম মারা যাওয়ার পরে গ্রামীণ ব্যাংকের লোকেরাছে কবর দেখাতে নিয়ে যাব। হাজার হাজার রাবেছে প্রাণ দিয়েছে সুদের জালে আক্রান্ত হয়ে এই দেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের খেলা বেশি দিন চলতে পারে না না পয়দা করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আমরা আল্লাহর কাছে তাদের খুশি দিন আমাদের পদা কর। আমাদের দিলের ভিতরে আতা জজ্বে আশেদা কর তোমার সাথে আল্লাহ আমাদের পরচ তার হাতের ভিতরে হজরত আলীর শক্তি দাও বক্সি হেতুনে উদার আল্লাহ আমাদেরকে আগামী দিনের যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি আল্লাহ পাক আমাদের দান করুন বিক্ষোভ মিছিল হবে সমাবেশ হবে হাডাজারি থেকে শুরু হবে এবং আমরা কোন আমরা বারবার বলেছি ল আমরা দেশের আইন মান্যকারী জনগণ আমরা কোন রকমের কোন হাঙ্গামা কোন অস্থিরতা কোন ভাঙসুরা আমরা বিশ্বাস করি না এটা পরের হক আমরা নষ্ট করবো না তবে উই হ্যাভ দি রাইট অব ডেমস্ট্রেশন কিন্তু বিক্ষোভ করার অধিকার আমার সাংবিধানিক আমরা আমাদের শরীয়তের দাবি পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল আল্লাহ পাক আমাদেরকে তফিকা নাইহামদুলিল্লাহ রবাহিন